আল্লাপাক আল্লাপাক বান্দার উপরে এত অনুগ্রহশীল কিন্তু আকসারান্না সাল করুন অধিকাংশ মানুষেই আল্লাহর শোকর আদায় করে না তাহলে অধিকাংশ মানুষের যা করে সেটা সঠিক না সেটা ব্যাঠিক কিন্তু আমাদের সমাজের ধারণা হলো এত মানুষ করে ভুল করে নাকি লক্ষ লক্ষ মানুষ করে এখানে লক্ষ লক্ষ মানুষ যায় এরা কি না বুঝে যায় নাকি ওই ওই দরবারে লক্ষ লক্ষ মানুষ যাইতেছে এরা কি পাগল নাকি এরা না বুঝে যাইতেছে নাকি এই আখেরি মনে যাতে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে না বুঝে যাচ্ছে নাকি মানুষ এত পাগল নাকি সব পাক বলে দিছেন ওয়ালা কিনা আপনি যদি দুনিয়ার অধিকাংশ মানুষের আনুগত্য করেন অধিকাংশ মানুষের কথা মেনে নেন তাহলে তারা আপনাকে আল্লাহ রাস্তা থেকে গোমরা করে দিবে আজকের পৃথিবীতে আপনি যদি অধিকাংশ হেরাকে ইসলাম বুঝে না হেরা ইসলাম গ্রহণ করে না আমি ইসলাম গ্রহণ করবো কেন ইউরোপের লোকেরা এত পণ্ডিত এত চালাক এত টাকা পয়সার মালিক তারাও তো ইসলাম গ্রহণ করে না হেরা বুঝে না এইভাবে আপনি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের কথা মেনে নেন তা আপনি মস্মিক হয়ে কভারে দিতে হবে অধিকাংশ মানুষ দলিল না এই থাকতে হবে। মানুষ কোটি আঁকিদাংশ বেদাহাতের মধ্যে থাকতে পারে কোটি কোটি মানুষ না বুঝার মধ্যে গুমরাহীর মধ্যে থাকতে পারে এটা আমার আমল যদি কোরআন সন্ন্যার থেকে মিল থাকে তা আমি একজন হলেও হেদায়তের উপরে আছি এই আখিদা মজবুত থাকতে হবে অনেক যায় মানুষ মনে করে যে এই সমাজে এত মুসলমান সবাই দেখি এক রকম আমি আমি গোমরা না সমাজের লোক এই এই চিন্তার মধ্যে পড়ে যায় অনেকে এই সমাজে এত মুসলমান এত মানুষ সবাই এক রকম আমি আর এক রকম তাহলে কি আমি গোমরা না এরা গোমরা তো মনে করে এত মানুষকে ভুল করতেছে নাকি মনে হয় আমি গোমরা মন মানসিকতা অনেকে দুর্বল থাকে এটা দুর্বলতা আনা যাবে না সমাজের অধিকাংশ মানুষ যাই করুক তারা বেদাতের উপরে থাকতে পারে সেরেকের উপরে থাকতে পারে গুমরাহীর উপরে থাকতে পারে আমি সেরেক মুক্ত কিনা বেদাত মুক্ত কিনা তৌহিদের উপরে আসি কিনা সুন্নাতর উপরে আসে কিনা আল্লাহ আগের জন্য বলছেন অধিকাংশ মানুষেরা আল্লাহর শোকর আদায় করে।